মানবতা সমাধান محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا السلام عليكم الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام বাইলা আলিহি ওয়াসবিহি আজমাঈন আমা পৃষ্ঠ টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের নিয়মিত আয়োজন আকিদা এই বিষয়টি আপনাদের সামনে নিয়ে আবারও উপস্থিত হয়েছি দূরে এবং কাছে পৃথিবীর যে কোনো অবস্থান থেকে আপনারা আমাদের আজকের আয়োজন উপভোগ করার জন্য दूरदर्शन सामने अपेक्षमान ते सकल के आतरिक सालाम और शुभेच्छा ज्ञापन करुप्रिय दर्शक श्रोता हमारा आकीदाई विषय आलोक पर्वभितिक अनेकगुलो आलोचना अपन सामने रेखे विशेषकर ई मान यमूह आठटी शर्त सामने पृथक पृथक भावे वर्णना कर সেই বর্ণনার ধারাবাহিকতায় আজকে ছয় নম্বর শর্ত এখলাস বা একাগ্রতা একনিষ্ঠতা এই বিষয়টি আপনারা আলোচনা শুনছিলেন আমরা একটি পর্বে আলোচনা করার পর দর্শক শ্রোতাদের কাছ থেকে আরেকটি পর্বের আলোচনার জন্য আহত হয়েছি এজন্য আমরা এখলাচের উপরে আরও একটি পর্ব আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছি আসুন আজকের এই গুরুত্বপূর্ণ পর্বটি আপনাদের সামনে পেশ করার জন্য যে সমস্ত প্রাগ ওলামায় দেন আমাদের কাছে হাজির হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই প্রাফিজে বিএম হেজবুল্লাহুল্লাহ এবং এসেছেন শেখ আকরামুজামান বিন আব্দালাম এবং রয়েছেন শেখ মাহমুদুল হাসান এবং আরো রয়েছেন শেখ আব্দ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন তাহলে আমরা এ উপরে যে পর্বটি আপনাদেরকে উপহার দিতে চাচ্ছি তার প্রাথমিক আলোচনা আমরা শেখ আকরাম উজ্জামান বিন আবদুলসালামের কাছ থেকে জেনে নেই আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ রসুলিল্লা ওলা আলিহি ওহানওয়ালাহাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখলাস এটি যে ইমানের শর্তযুক্ত বিষয় কালেমার শর্তযুক্ত বিষয় ইসলামের শর্তযুক্ত বিষয় এখলাস যদি থাকে তাহলে কালেমা আসে ইমান আছে ইসলাম আছে এখলাস নেই এগুলো কিচ্ছু নেই আল্লা তুবরুকলা কোরআন মজিদে সুরা আজমারের ভিতরে বলছেন রসুল সাল্লা আলি সাল্লামকে আদেশ দিচ্ছেন এখলাস এমন একটা জিনিস যেটা রসুলকে আদেশ দিয়ে আল্লাহ তুবরক তাল্লা সমস্ত মমিনকে এই আদেশের আওতাভুক্ত করেছেন তারপরে আলা জেনে রেখো যেকোনো বান্দা রসুল কে আল্লাহ তবরকাল বলছেন সতর্ক করছেন আদেশ দিচ্ছেন সতর্ক করতেছেন জেনে রেখো সাবধান আল্লাহর জন্য কেবল দিন খালেদ যেটা খালেস দিন এটাই কেবল আল্লাহর জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য অন্যথায় অন্য কোনো দিন নয় এখানে কাতাদা রাহেমাহুল্লাহ বিখ্যাত তাবি মুফাসির কোরআন উনি বলছেন যে এই যে আদ্দিনুল খালেস এই যে বলা হয়েছে এটা হল শাহাদুল আল্লাহ ই তাহলে এই তফসির অনুযায়ী না থাকার অবস্থার নামই হলো শির্ক সবচেয়ে বড় অপরাধ এই জিনিসটার কারণে এটাকে শর্তযুক্ত করা হয়েছে কারণ এখলাস মুক্ত হওয়া মানে মধ্যে থাকা থাকা যখন না থাকবে তখন শিরকে অনুপ্রবেশ করার রাস্তাটা খুলে যাবে যাবে না আসলে এখলাস বিষয়টা এমন একটি বিষয় যে কোন আমলের জন্য এখলাস হচ্ছে শর্ত আর মুমিন বান্দার সবচেয়ে বড় আমল হচ্ছে ইমান একটা আমরা বলি আল আমাল আমালুল কল্প আর হচ্ছে আমাল উল জ বা আলমান বদন তো শুরু কিন্তু এর হচ্ছে কাল্ব দিয়ে যেটাই অকিনের জায়গা আল্লাহুল আল্লাহল কাল তা আর এই কাল্বটাকেই বলা হয় ইমানের বা আকিদার মূল স্থান এখানেই যেটা আপনার বপিত থাকবে সেটাই হচ্ছে ইবারের জায়গা এই আকিদা বিষয়টা যেটা আমরা আগেও আলোচনা করেছি আপনারা শুনেছেন যে এটা হচ্ছে একটা বিশ্বাস তো এই বিশ্বাসটা যদি এখ্লাসপূর্ণ না হয় মানে একেবারে পিওর যেটাকে আমরা বলি পিওর খাঁটি যদি না হয় তাহলে সেখানে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে আমরা কড়ারেকারিমে দেখতে পাই সুরাবাইয়েনার মধ্যে আপনার নিশ্চয় একটা শুনেছেন ওয়ামা উমের ও ইলিয় আবুদুল্লাহ মুখলসইন আল্লাহদ্দিন এই যে লাহউদ্দিন এই দিনের বিভিন্ন অর্থ অনেকে করেছেন আমরা সোজা কথা বলতে পারি দিনের মূল বিষয় যেটা ইমান আল্লাহাবুল আলমিন তার বান্দাদেরকে এই ইমানটা যেন এখলাসের সাথে হয় তার প্রতি ইঙ্গিত করেছেন আমরা আরও দেখতে পাই সুরা গাফের মধ্যে কাফিররা যতই ত্যক্তবিরক্ত হোক কিছু যায় আসে না বাস্তবতা দেখাতে পারছি কিনা না। জন্য আমরা কিছু মানুষের কর্ম তারা কিভাবে এখলাস এর সাথে কাজ করেছে তার আগে আমি আগের বাক্যটা রাসুল সাল্লাম যেভাবে বলেছেন বলি রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কোনো বান্দা যখন পাপ করে অতপর বলে রব্বি আজনব্দি আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ তাকে বলেন আ আলেমাফ দি রাব্বান। রব্বান আসলেই কি আমার দাস দাসী জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যে অহো এক ফেরহ যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন মানে এইটা আল্লাহ জানতে চাচ্ছেন আসলেই কি ও আমাকে জেনে বলছে একনিষ্ঠতা আর খলুসিয়াত কি জিনিস যে আসলেই যদি ও আমাকে জেনে বলে যে হ্যাঁ আমার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি মাফ করতে পারেন তো গাফার তোলা আমি তাহলে তাহলে মাফ করে দিলাম এই খলুসিয়ত এই একনিষ্ঠতা আমরা একজন খুব পরহেজগার মানুষের কর্ম থেকে আপনাদের সামনে পেশ করি যে তাদের কর্মটা কেমন ছিল খলুসিয়াতের সাথে যে আমরা জানি যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল হাঁটতে হাঁটতে তারা বৃষ্টি আসার কারণে একটা গর্তে আশ্রয় নিল গর্তে আশ্রয় নিলে একটা বড় পাথর তাদের গর্তের মুখের এসে পড়লো সেই পাথর তাদের সরিয়ে দেওয়ার কোনো ক্ষমতা ছিল না তিনজন পরামর্শ করে তারা একটা নিজ নিজ কর্মের কথা পেশ করছে তো একজন বলছে যে আল্লাহম আল্লি ওয়ালেদানে শাহখানে কবির আনে হ্যাঁ আমার প্রতিপালক আমার দুইজন বৃদ্ধ পিতা মাতা ছিলেন আর আমার ছেলে মেয়ে ছিল আমি ছাগল চড়াতাম তাদের উপরে সন্ধ্যের সময় এসে দুধ পান করে আগে আমার পিতা মাতাকে পান করাতাম তারপর আমার ছেলে মেয়েকে পান করাত এটা আমার চিরাচরিত নীতি একদিন কারণ কারণবশত পাশে ঘাস ছিল না দূরে চলে যায় এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে আমি দুধ দহন করে গিলাসটা নিয়ে আমার পিতা মাতার মাথার পাশে আসলাম দেখেন খলুসিয়ত মানে একনিষ্ঠতার সাথে আমল কাকে বলে তাহলে আপনি বুঝতে পারবেন যে এরই নাম এখন এবার গিলাস হাতে করে সে বলছে যে আমি তো পিতা মাতাকে জাগাতে অপছন্দ করছি আর আমার বাচ্চাদের খাওয়াতেও পূর্বে আমি অপছন্দ করছি তারপরে আমার ছেলে মেয়েরা আমার দুই পায়ের নিচে থেকে কাঁদতে লাগলো তখন বলছে যে ফাইন দাবি তালাম হে আল্লাহ তুমি যদি মনে করো যে এই কাজটা আমি তোমাকে সন্তুষ্ট করার জন্যই করেছি আমি গিলাস নিয়ে দাঁড়িয়েই থাকলাম আমার ছেলে মেয়ে কাঁদতেই থাকলো থাকতে থাকতে সকাল হয়ে গেল সকাল হয়ে গেল তবুও আমি ওই অবস্থাতেই থাকলাম আমার পিতা আগে পান করাবো এই জন্য শেষ পর্যন্ত আমি বললাম আল্লাহ এই কাজটা যদি তোমাকেই সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে আজকে তুমি গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও প্রকাশ থাকবে প্রথমত একজন মানুষের অন্তরে যখন এখলাস আসবে আল্লাহর প্রতি তার ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে এই ব্যাপারে আমরা একটা দৃষ্টান্ত দেখি সুনাল আল হাকি কিতাবের মধ্যে আছে একজন আমরা বিরতির কেনারায় উপনীত হয়েছি সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আপনাদের সামনে আমাদের ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি हुसेन। एक पोरी जानते होले चल्लिस हादिस आज रारोटाय बांगे और साढ़े एगारोट भारत मूल्यबोधे अभाव प्रकृत विश्वास अभाव असचेतन जीवन जापन धर्म के भूल तुम धरा धर्म ग्रंथे परिवर्तन एवं संस्करण यथाथ तथ्य पेते सकल क्षेत्रे हमें संग्राम कर सत्य प्रकाश करते कारण ये अपन अधिकार और हमार दायित्व सत्यता बला देखू सत्य शुक्रवार बुधवार रंगलेश रे आठटी बांगल्ला নিশ্চয়ই যে আল্লাহ আল্লাহ তার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুৎ তৌহিদ দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আপনাদের সামনে আলোচনা পেশ করছিলাম জি শেখ হাসান আপনার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে ইমানের গুরুত্বপূর্ণ একটি শর্ত হল এখলাস একান্ত ভাবে এবং নির্ভেজালভাবে আল্লাহকে বিশ্বাস করা এবং সকল আমলকে তারই এই দিকে নিবেদিত করা যখন একজন ব্যক্তির অন্তরে এখলাস আসবে সে আল্লাহকে খুবই ভালোবাসবে আল্লাহর রসুলকে খুবই ভালোবাসবে তার কিছু দৃষ্টান্ত আমরা সাহি হাদিসগুলো থেকে পাই একটি দৃষ্টান্তের কথা আমরা বলছিলাম সুনাল আলবাই হাকি একজন লোকে সে আল্লাহনবীকে বললো ই আর রসুল আল্লাহ আপনার অনুকরণ করতে চাই। তখন আল্লাহ নবীর সাথে তিনি যুদ্ধে অংশ গ্রহণ করলেন আল্লাহ নবী তাকে যুদ্ধের প্রথম পর্যায়ে তাকে কিছু গণী মাল দিলেন যেটা যুদ্ধ লব্ধ সম্পদ তাকে দিলেন সে বলল ইয়ারসুল আল্লাহ মা আলা এই সম্পদটুকু পাওয়ার জন্য আমি আপনার অনুকরণ করিনি আমি একান্তই আল্লাহকে ভালোবেসে আপনার অনুকরণ করছি আলা উরমা হামিন আমি চাচ্ছিলাম যে হয়তো এই যুদ্ধের কোনো ময়দানে আমার এই গলাতে কোনো তীর এসে লাগবে আর আমি মারা যাব জান্নাতে যাব আল্লাহর কাছে যাব। আল্লাহ ভালোবাসার টানে আমি এটা চেয়েছিলাম আল্লাহনবী তখন বললেন ইনতুকিল্লা ইয়াজুকা তুমি এই কথাটা যদি একান্তই আল্লাহকে রাজি করার জন্য বলে থাকো আল্লাহ সেটাকে সত্য প্রমাণিত করবেন যুদ্ধে অব্যাহত থাকলো এবং একটু পরেই যেই জায়গায় সে আঙ্গুল দিয়ে দেখিয়েছে ওই জায়গায় তীরটা এসে নিক্ষিপ্ত হয়েছে এবং নবীর কাছে যখন তার দেহকে আনা হলো তখন আল্লাহ নবী বলেন এটি সেই লোক যে আল্লাহকে ভালোবেসে চেয়েছিল যে তার গলার এই জায়গায় তীর লাগবে আল্লাহ তাকে সত্য প্রমাণ করেছে একান্তই আল্লাহর আল্লাহ তার আলহামদুলিল্লাহ ভিত্তিতে কিভাবে দুনিয়াতে উপকৃত হওয়া যায় এবং উপকার পেয়েছে মুসলিমরা তার দৃষ্টান্ত হাদিস থেকে শুনেছেন আর এখলাস শূন্য হয়ে গেলে যে এর বিপরীতটা হয় জি সেটাও আমাদের জানা দরকার আল্লাহর রসুল সাল আলহি আসসালাম একটা লম্বা হাদিসের ভিতরে মুসলিম শরীফের হাদিস তিনি বলছেন যে সর্বপ্রথম জাহান নাম উদ্বোধন করা হবে মুসলিমদের ভিতর থেকে যাদের দ্বারা জাহার প্রথম উদ্বোধন করা হবে বা প্রজ্বলিত করা হবে তিন ব্যক্তি তিন ব্যক্তিকে একজন শহীদ একজন আলেমকারী আর একজন হচ্ছে দানবীর দানশীল এই তিনজন দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে কি হলো এই শহীদ আমরা তো শহীদ হওয়ার জন্য আমলটা এত ঝুঁকিপূর্ণ হুমকিপূর্ণ কঠিন যে আমরা এই যুদ্ধে যাওয়ার কথা শুনলেই কাঁপি অথচ যুদ্ধ করে জাহান নামে যাচ্ছে আলেম ব্যক্তিকে আল্লাহ জাহান নামে দিবে তাও খুব অপমানজনক হবে। আদিসে এসেছে আমি শুধু তরজমাটা পড়ছি কারণ আদিসের আরবি বললে সময় শহীদ ব্যক্তিটার কথাটা শহীদ ব্যক্তিকে নিয়ে আসা হবে আল্লাহর কাছে আল্লাহ তো বড় কথা হলে তাকে তার নিয়ামত স্মরণ করাবেন দেখো তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম একজন যোদ্ধা ব্যক্তি হসেন ফা আরফা সে নিয়ামত স্মরণ করবে আল্লাহ বলবেন মা জামিল বীর বিক্রমে যুদ্ধ করেছিলে এই জন্য তোমাকে বীর যুদ্ধ এত আমল অথচ এটাই হলো চলে গেলে ওই জায়গায় আল্লাহ বলছেন এই ব্যক্তির ব্যাপারে একই কথা হবে তারা রিপোর্ট দিবে আল্লাহ এগুলো সব তোমার জন্য করেছে কিন্তু আল্লাহ যেহেতু কোন জায়গায় বসবাস করে অন্তরের ভিতরের যেহেতু আল্লাহ অন্তরের খবর রাখেন দেখেছেন যে ও নিজের জন্য একটা বাক্য আছে যে মা এমন রাস্তা ছাড়ি নাই যেখানে দান করলে তুমি খুশি হবে সেখানে হয়েও জাহান নামে গেলো এর বিপরীতে আমরা হজরতুল হাম্মসারের একটি ঘটনা দেখি বদরযুদ্ধে আল্লাহ নবী ডাক দিলেন কুমু ইলাজ তোমরা এসো তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে ওই জান্নাত পাওয়ার জন্য আসমান জমিন থেকে যে জান্নাতের পরিমাণ অনেক বড় প্রশস্ততা অনেক বড় তখন হজর আমল বাহ তখন আল্লাহ নবী বললেন যে এটার অর্থ কি বুঝাতে চাইলে তুমি তুমি কি এটাকে তিরস্কার করলে না গ্রহণ করলে তখন বললেন ইয়ারসুল্লাহ আমি চাই যে ওই জান্নাতের মালিক আমি যেন হতে পারি আল্লাহনবী তাকে সুসংবাদ দিলেন সেই জান্নাতের মালিক তুমি হবেই তখন সে যুদ্ধের ডাক এসে গেছে তার হাতে কয়েকটি আর দৌড়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন অর্থাৎ এখন তো আল্লাহর ভালোবাসা এবং এখলাস তাকে টেনে নিয়ে গেল যুদ্ধের ময়দানে খেতে পর্যন্ত সমাপ্ত করতে দিলেন না প্রেরণা দেয় আলোচনা তো আমাদের এখান থেকে যে শিক্ষণীয় ব্যাপারটা আছে যে আমরা এখন সে এখলাফটা কিভাবে অর্জন করব অনেক ঘটনাই তো আমাদের সামনে আছে আনাসেবনাদ আন ওহুদের ময়দানে আশিটি তীর তিনি করলেন বদরযুদ্ধে যেতে পারেননি আফসোস ছিল আশিটি তীরেরা আঘাত খেলেন তার বোন শুধু আঙ্গুল দেখে তাকে যে ইনি হচ্ছেন আমার ভাই তো এখন যেটা আমার প্রশ্ন বা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে ভাই আমরা কিভাবে সেই এখলাসটা অর্জন করব অর্জন করব আমাদের সেই এখলাসটা কিভাবে আমাদের আসতে হবে আমি মনে করি বা আলহামদুলিল্লাহ কোরআন কেরিম হাদিস বা সালফিস কথা যেটা শুনি সেটাতে আমরা দেখতে পাই যে যখনই আমরা যে কোনো আমল করবো একেবারে ক্ষুদ্রাতে ক্ষুদ্র হোক আর সবচেয়ে বড় আমল হোক সেই সময় যেন আমরা আমাদের দিলটাকে আল্লামুখী করে নিই দেখুন আমরা আজকাল সালাদ আদায় করতেছি আমরা জাকাত দিচ্ছি জাকাত দিচ্ছি এমনভাবে যে মানুষ লোকে লোকার হয়ে যাচ্ছে আমি একটা জিনিস দেখছি ভাই আমাকে মাফ করবে সবাই যে যখন আমরা এই মসজিদে যাই আগে যেতে মানে চেষ্টা করি সবাই যেন একটা আমাকে দেখে আল্লাহ সবাইয়ের কথা বলতেছিল তো এই যে এখলাস আমাদের নেই যে থেকে আমরা মানে দূরে সরে যাচ্ছে কেন সেই জিনিসটা আমাদের দিল থেকে দিলে বুঝতে হবে এবং সেখান থেকে আল্লাহর কাছে সবসময় তবা করে যে কোনো আমল আমরা করি একেবারে ভাত খাওয়া থেকে আরম্ভ করে এমনকি আমরা বাথরুমে যাই দিই সেখান থেকে আরম্ভ করে সালাদ পর্যন্ত যে আমরা করি যখনই আমরা করি আল্লাহ একবার আল্লাহর কাছে বলা যে আল্লাহ তুমি আমাকে এই সুযোগ দিয়েছো বলে এই আমলটা করতে আমি সক্ষম হচ্ছে তো আয় আল্লাহ তুমি আমাকে একমাত্র এই আমলটা তোমার রেজামানদের জন্য করার তৌফিক দাও তাহলে ইনশাআল্লাহ সাহাবেক কানি আল্লাহ তনু আজ মাইনকে সবচেয়ে বড় কথা হলো যে তাহলে আমরা এখান থেকে স্পষ্ট এইভাবে হয়ে যায়। যে আমরা যখন আমল শুরু করব। তখন ওই কাজটা মৌখিক নিয়া না করে নির্ভর করে নয় অনুষ্ঠানে আর বার্লিশ জহরে খামখিয়ালি একটা বেদাত বাক্য না বলে একবারে কাজটার পূর্বে অন্তরটাকে খালেস একনিষ্ঠ করে নিব যে এই আমলটা আমরা জানতে পারলাম কি পাপ বর্জন করা তো এখলাস থাকতে হবে জি আব্দুল রাজাক ভাই যে হাদিসটা বলতেছিলেন মানব ইসরায়েলদের ওই গর্তে আটকা পড়ার সেখানে কিন্তু তার সাথে অপকর্ম করার জন্য কিছু বিপদে পড়ে তার চাষাদ বোন স্মরণাপন্ন হয়ে সে সুযোগ নিয়েছিল যে আমি তোমাকে সাহায্য করব যদি তুমি আমার মনোবাসনা পূর্ণ করো অর্থাৎ অপকর্ম তার কার্যসিদ্ধির একেবারে কাছাকাছি তখনই বলেছিল এখানে কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ তো দেখছেন এই বিপদ থেকে রক্ষা করিয়া দর্শক শ্রোতা আপনারা তাহলে বুঝলেন যে এখলাস একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যেমন নেকির কাজ করতে হবে একনিষ্ঠ এখনিষ্টভাবে। অনুরূপভাবে আল্লাহর সন্তুষ্টির জন্যই পাপ থেকে বিরত থাকতে হবে এর নামও এখলাস আসুন আমরা আমাদের সালাতের শ্যামে হাজ্যে জাকাতে প্রত্যেকটি নেক আমলে একেবারে এখলাস গ্রহণ করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজটা করছি এমন এবং এখলাসের সাথে পাপ থেকে বিরত থাকি সর্বক্ষেত্রে মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন সুবাহান্মা وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته الله الله يا ربي, يا الله. الله, يا ربي يا الله. Muhammadun <تصفيق> Rasulullah <تصفيق> <محمد رسول> الله Rasulullah Arjur Rizakaya Allah Ente Ar-Rahimu Ya Abney Ar-Taka Allah Ente Al-Karimu Menke Al-Atau Ya Allah Ente Al-Azimu Ya Allah Fika ar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 IRFI, UK, दामातेउ बोड पाउंड अकांट नमबर 08-8-322-308 आईबान GB49-ARAY-3-000-8-321-321-8 सोर्ट कोड 30-000-8-3 स्वेफ्ट BIC कोड A-R-A-Y-GB222 टाका पाथे आमादे रिमेल करून support at peace tv.tv peace tv मनोबतर समधान যে ইসলামী পথ ধরে চলে জুলুম আর বহিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপ আল্লাহ পছন্দ করে বেশি বকিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল